আসসালাম আলাইকুম লাম আলহামদুলিল্লাহ আলাই সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে আমাদের আজকের এই আলোচনায় স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আলোচনা করছি মূলত নবিরাসুলদের যে সমস্ত ঘটনা মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত হয়েছে সেগুলো এক কথায় কাসাসুল কোরআনের অর্থাৎ কোরআনের ঘটনাবলির মধ্যে সবচেয়ে বেশি প্রথম যেটা বর্ণিত হয়েছে বেশি নবীরাসুলদের ঘটনা সেইগুলো আমরা অবতারণা করতে চাচ্ছি আল্লাহর রাব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে মূলত মৌলিক কয়েকজন নবীর শ্রেষ্ঠত্ব বর্ণ করেছেন আমরা তাদের ঘটনাগুলো কোরআনের আলোকে বর্ণ করার সাথে সাথে এই মর্মেও আপনাদের সতর্ক করছে আজকে বিভিন্ন মিথ্যা কাহিনী কোরআনের আয়াত পাঠ করার পরে ব্যাখ্যায় পেশ করে থাকে এগুলো থেকে আপনাদের সচেতন থাকতে হবে কারণ নবীরগণ হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ নেই এটা আল্লাহর পক্ষ থেকে তারা নির্বাচিত তারা নির্ধারিত তাদের নামে মিথ্যারোপ করা তাদের নামে অসংলগ্ন ঘটনা বর্ণনা করা কতই না অন্যায় কতই না খারাপ অতএব কোরআনের কাহিনী বলে বর্ণনা করতে গিয়ে আমার মাধ্যমে যেন কোনো একটি অসংলগ্ন কাহিনী বর্ণিত না হয় এই মর্মে সকলকে সাবধান এবং সচেতন থাকতে হবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনস্তাফা আদমা অনুহান ও আলা আলা আলাল আল্লাহ রাবুল আলমিন বলছেন এবং ইমরানের যারা বংশধর ছিলেন ইমরানের বংশ থেকে যত নবী এসেছেন সকলকে আল্লাহ রাবুল আলমিন পুরো মানব জাতির উপরে মর্যাদা দান করেছেন যাদের মর্যাদা আল্লাহ নিজে দান করেছেন আপনি তাদের মর্যাদাকে মিথ্যা কাহিনী বর্ণনা করে সেটা কেনই বা আপনি তাদের মর্যাদায় খাটো করবেন এই অনুমতিটিকে আছে প্রথমত আমরা সারসংক্ষেপ হিসাবে পেশ করতে চাই আল্লাহ রব্বুল্লা আলমিন মহাগ্রন্থ আলকুরারের মধ্যে মোট পঁচিশ জন নবীর ঘটনা বর্ণনা করেছেন পঁচিশ জন নবীর কথা উল্লেখ করেছেন আমরা পরস্পর নবীর কথা আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ বলছেন সুরায় আলিমরানের ৩৩ নম্বর আয়তে বললেন আদমকে নৌ আলসাল্লামকে ইব্রাহিমের বংশধর আলিমরানের বংশধরকে আমি শ্রেষ্ঠ দান করেছি সুরায় নসার একশো চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলছেন স্পষ্ট ভাষায় অরসুলান আমি কিছু রসুলের ঘটনা আপনার কাছে বর্ণনা করেছি আগে লাম হুম আলাইকা। আর কিছু রসুলের কথা আপনার কাছে বর্ণনা করিনি পবিত্র কোরআনে পঁচিশ জন নবী রসুলের কথা আল্লাহ রাবুল আলমিন বর্ণ করেছেন সেটা তিনি বলছেন আর কিছু রাসুলের কথা বর্ণনা করেননি সহি হাদিস থেকে জানা যায় মুস্তাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে এই পৃথিবীতে তিনশো জন রাসুল আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন তবে নবী কতজন প্রেরণ করেছেন এই মর্মে অনেকগুলো বর্ণনা থাকলেও কোনো সহি বর্ণনা পাওয়া যায় না মুস্তাদে আহমদের আর একটি বর্ণনা এসেছে যে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন এক লক্ষ ২৪ হাজার নবী নবীর এই বর্ণার ত্রুটিপূর্ণ তারপর কুর্তুবির মধ্যে কোনো সময় বলা হয় দুই লাখ কোনো সময় বলা হয়েছে ছয় লাখ এইগুলো বর্ণার কোনো নির্দিষ্ট ভিত্তি নেই তবে নবী মোহাম্মদ সাল আলাইসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ যখন বলছেন যে কিছু রসলের বর্ণনা আপনার কাছে দিয়েছি কিছু রসলের ঘটনা আমি উল্লেখ করিনি সুতরাং যেগুলো উল্লেখ করেছেন ওইগুলোই আমরা আলোচনা করব যেগুলো তিনি উল্লেখ করেননি নবী মোহাম্মদ সাল্লাম বলেননি সেইগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই তবে অনেক নবী রাসুল পৃথিবীতে এসেছেন তবে ৩১৫ জন রাসুল এসেছেন এতে কোনো সুন্দর অবকাশ নেই যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কেতাব নাজিল হয়েছে ওই নাজিল হয়েছে তারা হলেন রাসুল রিসাল প্রাপ্ত আর নবী যারা পক্ষ থেকে সংবাদ এসেছে খবর এসেছে তাই তাদেরকে নবী বলা হয় ঘটনা বর্ণনা করার আগে কেন ঘটনা বর্ণনা করেছেন রসুলের ঘটনা আল্লাহ কেন বর্ণনা করেছেন সেটা আমরা সুরায় হুদ ১২০ বিশ নম্বর আয়াত থেকে পেয়ে থাকি সেটা আপনারা লক্ষ্য করুন আমি আপনাদের সামনে উল্লেখ করি আল্লাহ ও ওকুল্ল নাকুস আলাইকা হিনবী মোহাম্মদ সাল্লাম যে সমস্ত রসলের ঘটনা নবীদের ঘটনা আপনার কাছে উল্লেখ করেছে উদ্দেশ্য হল আপনার হৃদয়কে মনকে আপনার অন্তরকে শীতল করা শক্তিশালী করা ইমানের উপরে দৃঢ় করাই হলো মৌলিক উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয় সম্মানিত উপস্থিতি এখানে আপনাদের সতর্ক করতে চাই নবীর অসরুলদের ঘটনা বর্ণার আগেই যে খুব সাবধান থাকতে হবে আমরা যেন কখনো কোনো ক্রমেই আল্লাহর নামে নবীর নামে কোনো মিথ্যা কথা বর্ণনা না করি এটা গুরহিত অন্যায় অতএব সাবধানতা অবলম্বন করতে হবে আমরা যখন তাফসির মাহফিলের নামে তাফসিরের নামে যখন চেয়ারে বসে যাই জনতার সামনে উন্মুক্তভাবে তখন আমরা অনেক মিথ্যা ঘটনা বর্ণনা করি যে ব্যাপারে রসুল্লাহ সাল আলাইসাল্লাম কিছু বলেননি সম্মানিত উপস্থিতি চলুন আমরা আপনার সামনে ভয়াবহ কথা উল্লেখ করি সুর আলিমরান বাষট্টি নম্বর আয়তাল্লাহ বলেছেন এটা হলো হক ঘটনা সত্য ঘটনা আল্লা বর্ণ করলেন এবং তিনি বলে দিলেন আল্লাহ বললেন যে সাতাশ নম্বর আয়টা খুলুন আল্লাহ বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লা আপনি আদম আলাইহে সালাতামের দুই সন্তানের ঘটনা প্রকৃতভাবে বর্ণনা করুন হক ঘটনা বর্ণনা করুন আল্লাহ আমাকে আপনাকে উৎসাহিত করছেন যে ঘটনা বর্ণনা করা হবে সেটা যেন হক হয় সত্য ঘটনা যেন হয় আল্লাহ বলেছেন হাক এটা হল সত্য ঘটনা আল্লাহ সত্য ঘটনা বর্ণনা করলেন দেখুন আল্লাহ রাব্বুল আলমেন পবিত্র কুরআনে সৌরাতুল কসাস নামে একটি ঘটনার সুরাই বর্ণনা করেছেন এই কষাস নাম দিয়ে ঘটনা নাম দিয়ে কাহিনী নাম দিয়ে এই সুরাতল কষাসের মধ্যে যে ঘটনা বর্ণ করেছেন এই ধরনের ঘটনা আপনি বর্ণনা করুন যেটা কোরআনে বর্ণিত হয়েছে এবং হাদিস তাকে আরো অলঙ্কৃত করেছে আরো ব্যাখ্যা করেছে এই ঘটনা যদি বর্ণনা না হয় তাহলে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা হবে আল্লাহ বলছেন পথভুষ্ট করার জন্য বলে আপনি যে ঘটনা বর্ণ করছেন এই ঘটনা হতে পারে মানুষের হৃদয়ে মিথ্যার প্রভাব ঘটাতে পারে মানুষকে আপনি করতে পারেন আপনি কেন আল্লা উপরে মিথ্যারোপ করলেন সৌরুল আরাফ ৩৩ নম্বর একটা খুলুন আল্লাহ বলেছেন ও আল্লাহে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় ফাহা নোংরা অশ্লীল কাজকে হারাম করেছেন কোনো ফায়েসা কাজ করা যাবে না এটাও হারাম করেছেন যে তোমরা আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলো যেটা তোরা জানো না যে আল্লাহর কোরআন থেকে আল্লাহর বাণী থেকে আপনি ঘটনা বর্ণনা করছেন যে ঘটনার কোন অস্তিত্ব নেই মানুষ কোরআন তেলওয়াত করে বর্ণনা করছে মানুষ বুঝছে এটা কোরআনের ঘটনা অথচ কোরআনে তাপসির করতে গিয়ে যে ঘটনা বর্ণনা করছে কোরআন নেই এটা হলো মিথ্যা ঘটনা এরা হলো বানী ইসরা ওই সমস্ত মিথ্যা কাহিনী যে ব্যাপারে আল্লাহ কিছু বলেননি বরং ইহুদি খ্রিস্টানরা এই ঘটনাগুলো তৈরি করেছে এই উদ্দেশ্যে নবীদের মানকে ক্ষুণ্ণ করার জন্য আমি নবিরাসুল ঘটনাগুলো আপনাদের সামনে পেশ করার আগেই আপনাদের সচেতন করছি যেন মিথ্যারোপ না করা হয় আল্লাহ পবিত্র কোরআনে প্রথমেই বলেছেন আবুদিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম মিম। কিতাবেনিদের হেদায়ের জন্য আল্লাহর কোরআনের মধ্যে কোন রকমের শখ সন্দেহ নেই আপনি আগে প্রথমে জানুন তাহলে এমন ঘটনা বর্ণনা করছেন কেন যে ব্যাপারে আল্লাহর বাণীর সম্পর্কে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 কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়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 সম্মানিত উপস্থিতি আলোচনায় আবারও ফিরে আসলাম আপনাদের সামনে যেটা বলছিলাম আল্লাহ নিজে বলছেন তার গ্রন্থ সম্পর্কে এই কেতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ সংশয় নেই কিন্তু আপনি এমন ঘটনা বর্ণনা করলেন কুরআন তেল করতে গিয়ে কোরআন পড়ে মানুষকে বোঝাচ্ছেন অথচ কোরআনে সেটা নেই তাহলে মানুষকে বিভ্রান্ত করা হলো কুরআ সম্পর্কে সে ব্যক্তি সন্দেহ করবে আল্লাহ মুহাম্মদ লক্ষ্য করে। বলছেন রবি মোহাম্মদ সাল্লা হাদাল কসাসান তিন নম্বর আয়তাল্লাহ বলছেন হে নবী আপনার প্রতি আমি এমন ঘটনা বর্ণনা দাবি করছেন যে ঘটনা হলো সত্য ঘটনা সর্বোত্তম ঘটনা আপনি উল্লেখ করেন কোরআনের আলোকে হাদিসের আলোকে কিন্তু মিথ্যা ঘটনা কেন বর্ণনা করছেন আমি মিথ্যা ঘটনা কেন বর্ণনা করছি বন্ধুরা আমার এই ঘটনা বর্ণনা করার সুযোগ নেই আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এই বিধানের সামনে দিক থেকে পিছন দিক থেকে কোন বাতিল প্রবেশ করতে পারবে না এসেছে। মহা পরাক্রমশালী মহা প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যে মধ্যে কোনো ত্রুটি নেই যে মধ্যে কোনো রকমের নেই নেই বাতিল নেই অসত্য নেই আপনি এর মধ্যে কেন অসত্য জেনে ঢোকাবেন রব্বুল আলমিন তার রসুলকে লক্ষ্য করে বলছেন সুরতুল আনাম একশো পনেরো বার একটা খুলুন যে এই কালেমাতে খণ্ডন করার পরিবর্তন করার কেউ নেই আপনি একটু ভেবে দেখুন চিন্তা করুন মহান রব্বুল কি ভাবে কি চমৎকার করে উল্লেখ করছেন পবিত্র কোরআনের পুরোটাই আল্লাহর গ্রন্থের আল্লাহর বিধানের পুরোটাই হলো শততা নেই পরিপূর্ণ একই পরিপূর্ণ আমার মাধ্যমে এমন ঘটনা যদি সৃষ্টি হয় এমন কথা যদি চলে আসে যে কথা মিথ্যা যার কোনো দলিল নেই প্রমাণহীন তাহলে নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর বিধানকে অগ্রাহ্য করলাম আল্লাহর মর্যাদাকে আমি ক্ষুণ্ণ করলাম এ কথা বলার সুযোগ নেই মুহাম্মদ রসুল্লাহ আলাই আমাদের অনুমতি দান করেছেন আমরা পূর্ব যুগের ঘটনা বর্ণনা করতে পারি যেগুলো সহ প্রমাণিত আমি কেন বানিস মিথ্যা ঘটনা নিয়ে আসব চলুন আমরা দেখি রবি মোহাম্মদ সাল আলিহাসাল্লাম কি বলেছেন তিনি বলেছেন বাল্লিগু আনি একটি আয়াত যদি জানা থাকে আমার পক্ষ থেকে পৌঁছে দাও ওহাদ বান ইসরা পক্ষ থেকে কাহিনী বর্ণনা করো কথা বর্ণনা করো সেটা আমার আপত্তি নেই পুরো বান ইসরা ঘটনায় জড়িয়েতে আসে নবিরাসুলের ঘটনা বর্ণনা করতে পারে রসুল্লাহ সাল্লাম বলছেন ও হাদিস হারাজ তোমরা বান ইসরায়েলদের কাহিনী বর্ণনা করো কোনো আপত্তি নেই সেগুলো বর্ণনা আমরা করতে পারি আপত্তি নেই বান বিস্তর কাহিনী পিছনে রয়েছে অসংখ্য তাদের মধ্যে এসে আমি বর্ণ করতে পারি কিন্তু যেগুলো নেই সেগুলো কি বর্ণনা করব আল্লাহ বললেন যেগুলো ঘটনা বর্ণিত হয়েছে তাকে তোমরা সত্য বলো না মিথ্যাও বলো না বিশ্বাস করো না বরং তোমরা বিশ্বাস করো সত্য বলোনা মিথ্যাও বলো না তবে শেষে বললেন অমান আমার সম্পর্কে ইচ্ছাকৃত মিথ্যারোপ করবে তার স্থান যাহান্ন হবে জানাতে এই ব্যক্তির স্থান হবে না কত শক্ত কথা কত মারাত্মক কথা আল্লাহ নবী বলে গেলেন এই শক্ত কথা মারাত্মক মন্তব্য থাকতেও আমরা কোরআনের কাহিনী বর্ণনা করতে গিয়ে কোরআনের নামে মিথ্যা কাহিনী উল্লেখ করে থাকি নেহায়তায় জঘন্যতম অপরাধ একটা কোরআন আল্লাহর পক্ষ থেকে আর আজিম থেকে এসেছে এটা এসেছে মাহফুজ থেকে আল্লাহর কালাম এসেছে আল্লাহর পক্ষ থেকে আর সে থেকে সেটা নাজিল হয়েছে যেটা পবিত্র ব্যক্তির সেটা স্পর্শ করেনি আল্লাহর মহাপবিত্র আল্লাহর গ্রন্থ মহাপবিত্র যার মধ্যে নাজিল হয়েছে জিবরিল আমিনের মাধ্যমে তিনি হলেন মহাপবিত্র অপবিত্র যারা তারা কেউ এই ফলককে এই কোরআনকে বহন করেনি মহাগ্রন্থ অল কোরআনের মর্যাদা কতই না বেশি আমি ঘটনা বর্ণনা করতে গিয়ে যেন আমার মাধ্যমে কোনো ক্রমেই কোনো কালেও কোনো ভাবেও যেন কোনো মিথ্যা কথা না আসে তাহলে মাহফুজ থেকে এসেছে তার উপরে অপবাদ দেওয়া হবে এই কোরআনের উপরে অপবাদ দেওয়া হবে গোটা পৃথিবীর গ্রন্থগুলো নষ্ট হয়ে গেছে আর সবগুলো তারা বিকৃত করে ফেলেছে আল্লাহ কোরআনকে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি এই নাজিল করে এর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি আপনি যতই কোরআনের কাহিনীর নামে অনেক অসত্য মিথ্যা কাহিনী বর্ণনা করেন না কেন কখনো সম্ভব হবে না কারণ কেউ না কেউ আপনি মৌসাহ সালামের কাহিনী বর্ণনা করতে গিয়ে আপনি বর্ণনা করবেন মিথ্যা ঘটনা বান নামে এটা চলবে না ইসা আলাহ ঘটনা বর্ণনা করতে গিয়ে আপনি রসুল্লাহ সাল্লামের ছোট্ট একটা বাণী আপনাদের বলতে চায় আলম বলছেন আলাইয়া মা আলম আকুল কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে যে কথা আমি বলিনি সেজন্য তার স্থান জাহান নামে করে নেয় কত সত্য কথা তুলনা করছিলাম নবী মোহাম্মদ সালাহাল্লামের বাণী যেটা তিনি বলেননি সেটা যদি কেউ বলে তাকে তার স্থান জাহান নামে করে নিতে বলছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম স্বয়ং নিজে আর যদি কোরআনের ঘটনা হয় যে ঘটনা আল্লাহ বলেন বলেননি আপনি যদি বলেন তাহলে আপনার পরিণাম কি হবে আল্লাহ নবী বলছেন কত তার বোধের ক্ষতি হয় তার তার নবীর কত ক্ষতি হতে পারে তিনি কথা বলেন তিনি ধমক দিয়ে বলছেন লিব আলাইয়া সই বুকারে খুলন একশ পৃষ্ঠায় এলমের অধ্যায় প্রথমে পাওয়া যায় ভাদ্র আপনি দেখুন খুলে দেখুন তিনি বলছেন লিব আলাইয়া ওই আমার উপরে মিথ্যা আরোপ করোনা আমার সম্পর্কে মিথ্যা কথা বলো না মানিল্লাদি একটি আরোপ করবে সেই জাহান নামে চলে যাবে আপনি চিন্তা করতে পেরেছেন আপনি যদি একটা হাদিস করতে আল্লাহ যেটা বলেননি যেটা জাল যেটা মিথ্যা যেটা জৈব যার ভিত্তি নেই বানোয়ার কাহিনী যদি বর্ণনা করতে যান এটা যদি বর্ণনা করেন আল্লা নবী বলেন জাহান নামে যাবে আল্লাহর নামে যে কাহিনী আপনি বর্ণনা করছেন কোরআনের নামে যে কাহিনী বর্ণা করছেন আপনার পরিণাম কি হতে পারে দেখুন আল্লাহ করলে শয়তান নির্দেশ শয়তান বলে থাকে যে তোমরা ওই কথা বলো আল্লাহ সম্পর্কে তোমরা জানো না সমিত উপস্থিতি তাহলে এটা শয়তানের কাজ আল্লাহর সম্পর্কে কোনো ঘটনা বর্ণনা আমরা করব না যেটা বিধান নেই কোরআনে নেই আলী বলেছেন। কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি সে যেন তার জন্য জাহান নামে ঘর তৈরি করা হবে সমিত উপস্থিতি আসুন আমরা সত্য ঘটনা বর্ণ করার আগে আপনাদের সাবধান করে দিলাম যেন কেউ মিথ্যা ঘটনা বর্ণনা করে এই পর্বে এখানেই শেষ করতে হচ্ছে সময় আমাদেরকে তাড়িত করছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্য ঘটনা বর্ণনা করতে অভিযোগ করুন আমিন আকুল কৌলহ আস্তি আলক মুস্তমিনালামালাইকুম ওরমতুল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 প্রতি শুক্রবার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরানো আয়াত চব্বিশে উল্লেখ আছে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 কোন স্থানে ইসলামী বৃষ্টিভাবে বাংলা ভাগবত সমাজ